আব্বাদ ইবনু তামিম রহমতুল্লাহ আলাহি এর চাচা আব্দুল্লাহ ইবনু জায়দ রাজিয়াল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য দুয়ায় বের হলেন এবং তিনি সেও চাদর পরিবর্তন করলেন